نأَو حَن إلَكَكَمَاأَو حَن إِ نُح وََّبينَ مِ ب وَأَو حَن إ عبَضم وَإسممعين وَإسحافَ وَعقُوبَ وَْ الأسبطِ وَوعسَ وَعوبَ وَيونوس وَيونسَ, ويونس وَأَتَيْنَا دَاوُودَ وَجَزَبْرَاءَ وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকীর পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরবে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 وما كفر سليمان ولكن الشياطين كفروا ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما حتى يقول إنما نحن فتنة إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء والزوجه وما هم تتعلمون ما يذره ولا ينفعهم ولقد علمون من اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون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 সুলেমান আলিমের জীবনের আরেকটা অংশ যেটা হচ্ছে জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে আমরা জানি সেই বিষয়টা নিয়ে তবে তার আগে আমরা আগের দিনের অর্থাৎ আলহিমের যে ঘটনা সেই ঘটনার আহ সেই ঘটনার সাপেক্ষে আমাদের আমাদের বাস্তব জীবনে এই ঘটনার আসলে আমরা কি শিখি সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করে তারপর আমরা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আলোচনা যাব আমরা আগের পর দেখেছি বিলকিস কে নুল্লাইম প্রথম একটা হুমকিটা ভাষাটা অনেকটা এমনটাই ছিল এখানে আমাদের বুঝতে হবে আসলে রানী সাবা রাজ্য আহ নবিসমান রানী বিলকিস এবং নবী সুল্লাইমান তারা দুইজন হচ্ছেন দুটো দেশের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 না তিনি যুদ্ধ করার দুঃশ দেখিয়েছেন না তিনি তার প্রস্তাবটাকে নিয়ে পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করেছেন এই জন্য তিনি সুলাইমানকে একটা গিফট পাঠালেন গিফট বলতে পারি বা আমরা এটাকে সোজা বাংলায় ঘুষও বলতে পারি কারণ রানী বিলকিস চাচ্ছিলেন আসলে ধারণা ছিল যে সুলাইমান বোধহয় আর আট দশ জনের মতই রাজা যারা সম্পদের লোভে টাকার লোভে আরেক দিক আক্রমণ করে কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে সুলাইমান আল্লাহ তিনি তার চিঠির তার গিফট বা তার তহফার জবাবে বললেন যে আমি এই গিফট চাই না আমি আল্লাহ আমাকে যা দিয়েছেন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 রাষ্ট্রপতি হয়ে আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয় বা তিনি কিভাবে আসলে আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে আবহ আবহ আমরা বড় হয়েছি তাতে এই বিষয়গুলো আমরা চিন্তাই করতে পারি না যুদ্ধ জিহাদ এগুলো আমাদের এগুলোর সাথে আমরা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 তার দিনের দিন ইসলামের বার্তা পেশ করেছেন এরপর দুটো দল হয়ে গেছে একটা দল ফয়সালা হয় কখনো কখনো আমরা দেখেছি যে আল্লাহ তালা আজাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন পরবর্তীতে আল্লাহ তালা জিহাদের মাধ্যমে মুমিনের হাতেই তার দুশ্মনদেরকে এবং নবীর শত্রুদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন তো এখানে আমাদের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 তিনি সাবা রাজ্যের সার্বভৌমত্ব বলি বা সীমানা বলি কোন কিছুর প্রতি আসলে কোন রকম তর্ক করেনি তিনি তাদেরকে বলেছেন তোমরা আমার আনুগত্য মেনে নাও তিনি তাদের ধর্মবিশ্বাস বা তাদের যে আদর্শ তাদের যে রাজনৈতিক সিস্টেম পলিটিক্যাল সিস্টেম এটার প্রতিও তিনি কোন ধরনের আহ সহনশীলতা সত্যি দেখাননি আমরা বলে থাকি যে আহ তারা তো অমুসলিম মুসলিমদের সাথে মুসলিমদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়ার কি আছে আসলে মুসলিমদের উপরে ইসলামটাকে চাপিয়ে দিতে হয় যেন তারা ইসলামকে বুঝতে পারে ইসলামকে যেন তারা দেখতে পারে এখানে জোর করে কাউকে মুসলিম হয় না না। কিন্তু বুকে ইসলামের শাসনকেই পছন্দ করেন আর কোন কিছুকে তিনি অনুমোদন দেন না এটা শুধু সুলেমান আলাহ ইসলামের ক্ষেত্রে না আমরা রাসুল্লাহ সাল আলহামের সময় এবং তারপরে দেখেছি সাহাবিরা আরো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 ইসলামের কলাকৌশল এর মাধ্যমে ইসলাম পৃথিবীর সব জায়গায় আসলে ছড়িয়ে যায় এখানে মুসলিমরাই এই দায়িত্বের দায়িত্ব নিয়েছে মুসলিম পরে সালাম নিয়েছিলেন যে তারা ইসলামকে সব জায়গায় ছড়িয়ে দেবেন এখানে আরো একটা বিষয় আসে যে আমাদের একটা ধারণা যে ইসলামে শুধুমাত্র জিহাদ করতে হবে তখনই যখন মুসলিমরা বাইরে শত্রুকার আক্রান্ত হবে কিন্তু আমরা এখানে দেখি সুলাইমান আলহাম নিচ থেকে গিয়ে তিনি বিলকিসকে হুমকি দিচ্ছেন জিহাদের নিজ থেকে গিয়ে তিনি জিহাদের হুমকি দিচ্ছেন অথচ সাবা রাজ্যের পক্ষ থেকে কোন রকমের হুমকি আগ্রাসন বা জিহাদের যুদ্ধের কোন ধরনের সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি সুলাইমান আলহাম নিচ থেকে গিয়ে এই জিহাদ ঘোষণা করছেন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 জীবনের দ্বিতীয় আলোচনা করব সেটা হচ্ছে জাদু এই জাদুকে আমরা চিনে থাকি কালো জাদু বা ইংরেজিতে ব্ল্যাক ম্যাজিক নামে আরবিতে বলা হয় সেহের সেহের কথাটাই জাদুর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই জাদু আসলে কোন জাদু এই জাদু কিন্তু টিভি বা ইন্টারনেটে এমন সময় দেখি যে হাত সাফাইয়ের জাদু হঠাৎ করে এই জিনিসটা উধা হয়ে গেল হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেল এই ধরনের জাদুকে আসলে আমরা বলছি আমরা কথা বলছি না আমরা সেই জাদু কথা বলছি যেগুলো মানুষের মনস্তত্ব এবং অন্তরের উপরে প্রভাব ফেলতে সক্ষম যেমন আমরা জানি আমাদের সমাজে এটা এখন বেশ প্রকটাকার ধারণ করছে আস্তে আস্তে যে জাদুর মাধ্যমে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 আমাদের সমাজে যে জাদুগুলো করা হয় যেটাকে আমরা বলি এই জাদুটা অনেক বেশি শক্তিশালীটা কিভাবে এলো সম্পর্কটা এলো এভাবে যে ইহুদিরা সুলাইমান আল ইহুদিরা শুধু নয় এখানে যারা ফ্রি সংগঠন যেসব এখন আছে পৃথিবীতে তারা এই জাদুর উৎস হিসেবে সুলাইমান আলহিসামকে দায়ী করে তারা বলে যে সুলাইমান আল্লাহ নাকি মানুষকে এই জাদুগুলো শিক্ষা দিয়েছেন জাদু আসলেই আছে এটার উৎস ইহুদিরা নিজেই আহ সুলাইমান অবশ্যই এটার উৎস নন তো এই বিষয়টা নিয়ে কোরআন আল্লাহ তালা একটা আয়াত নাজিল করেছেন সুলাইমান আল্লাহ ইসলামের চারিত্রিক তারা যে অপবাদ দেয় অপবাদের জবাব দিতে যে সুলাইমান আল্লাহাম জাদু শিক্ষা দেননি এই জাদু শিক্ষা দিয়েছে খোদ শয়তাল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 সেটার সাথে তারা আসলে এই টেম্পল অফ সুলাইমান সম্পৃক্ত করে কিন্তু আছে যে ইব্রাহিম আলহ ইসলাম কাবাঘর নির্মাণ করার চল্লিশ বছর পর ইয়াকুব তিনি এই মসজিদের নির্মাণ করেন সুলাইমান আল যেটা করেন সেটা হচ্ছে এই মসজিদকে সম্প্রসারিত করেন অর্থাৎ এটার যে এরিয়া সেটাকে বর্ধিত করেন টেম্পল অফ সুলাইমান ইহুদীদের যে কথিত টেম্পল এবং এর সাথে যেই অতিপ্রাকৃত শক্তি অনেক অনেক কথা তারা বলে যত কল্পকাহিনী আমরা শুনি এগুলোর আসলে এগুলো সবই মিথ্যা আহ সুলামান আল সময়ে আসলে এই যে ইহুদিরা ছিল ব্যাবিলনের যে ইহুদিরা ছিল তারাই মূলত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 এ যে সুলাইমান সে এত ক্ষমতা করতে থেকে পেলো আমি জানি যে সুলাইমান ইসলাম ক্ষমতাবান ছিলেন তাকে সবকিছুর উপরে ক্ষমতা দেওয়া হয়েছিল তিনি জিন তিনি পাখি তিনি সবকিছু করতে পারতেন বললো তোমাকে জানো যে সুলাইমান কিভাবে করে এত ক্ষমতার অধিকারী হলো আসলে শয়তান তাকে সব কিছু শেখাত এটা শয়তানই তখন মানুষের বেশে এসে মানুষকে বলতে লাগলো যে শয়তান সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছে আমি তোমাদেরকে প্রমাণ দেব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 আমরা একটা মজার জিনিস হচ্ছে এই আয়াতে আল্লাহ তালা বাবল শহরের নাম উল্লেখ করেছেন আমরা কোরআনের অন্য কোথাও তেমন আসলে দেখি না যে আল্লাহ কোরআনে কোনটা স্থানের নাম উল্লেখ করেছেন কারণ আমরা আগে বলেছি বারবার একটা কথা বলে বলেছি যে নবীদের গল্পে স্থান পাত্র গুলো গুরুত্বপূর্ণ নয় নবীদের গল্পে গুরুত্বপূর্ণ হচ্ছে নবীদের কি শিক্ষা কি শিক্ষা দিয়েছেন কোন নবী কত সালে জন্ম নিয়েছেন बाबा के छिल कब मारा गोला प्रयोजन करें कारण जेनेसा तब ती शिक्षा दिए कि स्ट्रागल कर दिन के मानसर पोचन तेजर धैर्य तरफ अर्धवशयर क्योंकि देखी आल्लाबर शहर नाम उल्लेख कर नाम उल्लेख कर তার মানে নিঃশয়ের পেছনে কোন একটা কারণ আছে হিহ্য পূল ইন তুম তা শিক্ষা দিত ইউমুর নাসা শেহার তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত বাবেল শহরের নাম উল্লেখ করার কারণ হলো এই বাবেল শহর থেকেই জাদুটোনা সিক্রেট অর্ডার যত তন্ত্র সমস্ত বিকৃত যত বিষয় আসে সবগুলো সূচনা এই বাবল শহরে এটা আসলে শুধুমাত্র এটা ইতিহাস ঘাটলো আমরা সাথে এই জাদুর জাদুবিদ্যার যে সম্পৃক্ততা সেটার প্রমাণ আমরা পাই এই বিষয়টি আল্লাহ তালা করেন লিপিবদ্ধ করেছেন একটা কারণে যেন মানুষ জানতে পারে যেন মানুষ বুঝতে পারে যে কোথা থেকে এই জাদুর প্র্যাকটিস কোথা থেকে এসেছে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 তুমি যদি প্র্যাকটিস করো তাহলে যুগ যুগ ধরে তাদের এই শিক্ষা তারা হারুৎ মারুত থেকে যেটা শিখেছে তারা যুগ যুগ ধরে তারা এই শিক্ষাকে চালু রেখেছে তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহলা যদি হারুদ এবং মারুতকে পাঠিয়ে থাকেন তাহলে আল্লাহ তালা দুনিয়াতে এরকম অনেক কিছু পাঠান অনেক অবস্থা তৈরি করেন অনেক কিছু মানুষের কাছে দেন যেটা তার একটা পরীক্ষা ধন মানুষের জন্য একটা পরীক্ষা সন্ত সন্ততি মানুষের জন্য একটা পরীক্ষা তো তেমনি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 এগুলো জিনদের সাহায্যে বেঁধে রাখা হয় এগুলোকে বলা হয় গিট আক্ত বা গিট এই গিট বাধার মাধ্যমেই এই জাদুটা কার্যকরী হয় কখনো কখনো আসলে শরীরে কোনো অংশ ছাড়াও জাদু করা সম্ভব হয় এবং রাসোলের উপরে জাদু করা হয়েছিল রাস্তা জাদু করা হয়েছিল আমরা জানি যে এক ইহুদি সে নবী সাল্লামের উপরে জাদু করে এরপর সেই গিট বাঁধা যে জিনিসটি সেটা সে কুয়ার মধ্যে ফেলে দেয় এর প্রভাবে রাসুল সাল্লাম অসুস্থ হয়ে যান এরপরে আল্লাহ কে কুয়া থেকে সে গিট যেটা যে বাধা গীত সেটা আনেন এবং এরপরে জাদুর প্রভাব কেটে যায় তো অনেক সময় এই গীত যেন মানুষ খুঁজে না পায় তখন জাদুঘররা যেটা করে সেটা হলো তারা এই গিটকে তারা ফেলে দেয় সমুদ্রের মধ্যে অথবা মরুভূমির মধ্যে যেন এই জিনিসটা মানুষ খুঁজে না পায় তো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 মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া স্বামী মধ্যে পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া মানুষের স্বাস্থ্যের অবনতি করা কোন একটা অসুখ অসুখ লাগিয়ে দেওয়া শরীরে কি মেরে ফেলার জাদুও আমাদের সমাজে আছে এবং এই জাদুকররা সমাজের নিকৃষ্টতমজীব তারা সামান্য কিছু টাকার জন্য এই জাদুগুলো করে কিন্তু সবাই যদি এভাবে জাদু করতেই থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ বুঝে থাকতে পারতো না কিন্তু আমরা দেখছি मानुष बेचे आज चलते बुझा जाए कियुकर जदुकर हाथ नल्ला हाथ आल्ला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 এটা ছাড়া আরো কিছু দেওয়া আছে সেগুলো পাঠ করে এগুলো পাঠ করলে আস্তে আস্তে এই রোগ সেরে যায় আল্লাহ বলেছেন তারা যা শেখে তাদের ক্ষতি করে কিন্তু তারা উপকৃত হবে লোকরা মনে করে জাদুঘর তাদের উপকার করতে পারবে কারণ তারা হয় যেটা করে তারা যে জাদুকরের কাছে যায় কিছু টাকা দেয় এবং তাদের কথা মতো জাদু জাদুকর জাদু করে তো এর মধ্যে আসলে কি কোনো উপকার আছে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 জাদু আর কোন উপকারী করতে পারে না এই জাদুকরদের ব্যাপারে মুসলিম অনেক করেছেন যে তারা কিভাবে জাদু করে তাদের যে যে জাদুর তারা সেটা কি কিভাবে প্রয়োগ করে এই বিষয়গুলো নিয়ে তারা অনেক গবেষণা করেছেন শাইফুল ইসলাম এবং তাই মিয়া তিনি এটা নিয়ে অনেক বিস্তারিত আহ লেখালেখি করেছেন যে জাদুকরদের জাদুবিদ্যার বিষয় তিনি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 শুধু না তারা মানুষকে বলে যে মানুষের রক্ত দিয়ে কোরআন হবে এবং তারা সেটা করে সেগুলোর উপরে তাদেরকে হাঁটতে বলে করোনার আয়তের উপরে তাদেরকে হাঁটতে বলে পেশা পাইখানা করার পরে কোরআনের পাতা দিয়ে করতে বলে। নাপাক অংশ দিয়ে নাপাক অংশগুলো শরীরের নাপাক যে জিনিসগুলো সেগুলো কোরআনের পাতা দিয়ে তাদেরকে মুছতে হয় সতনের কাছে তাদেরকে চিন্তা করতে হয় মূর্তির সামনে চিন্তা করতে হয় এই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 এটাই শানের শয়তানের কোন আর্থিক কোনো লাভ নেই কারণে হোক আসে। এবং আনুগত্য করে শয়তান যা যা বলে সে ঠিক তাই তাই করে নোংরা কাজগুলো করে ইচ্ছা করে যেন মানুষকে সে অপমানিত করতে পারে লাঞ্ছিত করতে পারে এটাই হচ্ছে শতানের উদ্দেশ্য এবং এভাবেই একটা মানুষ আস্তে আস্তে হতে পারে এবং এই পর্যায়ে অতিক্রম করার আগ পর্যন্ত একটা মানুষ জাদু জাদুকর হতে পারবে না তাকে সেই শক্তি দেওয়া হয় না ইসলাম আসলে এই ব্যাপারে হুকুম কি জিনদের এটা সম্পূর্ণ হারাব জিন্দের কাছে কোনো প্রকার সাহায্য চাওয়া যাবে না এমনকি মানুষ আহ এমন একটা ভুল করে যে যখন কারো উপরে জাদু করা হয় তখন সে এই জাদুর প্রভাব কাটানোর জন্য অন্য জাদুকরের কাছে গিয়ে সাহায্য চায় সেই জাদুকর অন্য আরেক জিনকে দিয়ে জাদু প্রভাব কাটানোর জন্য তাকে কাজে লাগায় কিন্তু এটাও করা যাবে না। অর্থাৎ জিনদের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না জাদুরা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই আল্লাহ রাসুলাম শিখে উপায় শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন কোরআন পাঠ করা আল্লাহ তারা বলেছেন কোরআনে আছে শেফা জাদুর যে আয়াত সে আয়াতেই আল্লাহাল বলছেন যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোন অংশ নেই যার বিনিময়ে তার তাদের আত্মা বেছে দিয়েছে তা খুবই মন্দ যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে তা খুবই মন্দ যদি তারা জানতো আর যদি তারা ইমার আনত যদি তারা তাকে অবলম্বন করতো তাহলে আল্লাহর কাছ থেকে তারা উত্তম প্রদান পেত যদি তারা জানত এই আয়াতগুলো থেকে সাহাবিরা বুঝতে পেরেছিলেন যে জাদু করা হচ্ছে কুফরি শুধু এটা এমন একটা কুফরি যে কুফরি করার কারণে মানুষ আর মুসলিম থাকে না মুসলিম আর মুসলিম থাকবে না সে কাফের হয়ে যাবে এই কারণে ওমর বিন খপত রদি আল্লাহ তিনি তার খিলাফতকালে ইসলামী রাষ্ট্রের যেসব গভর্নর ছিলেন তাদেরকে একটা চিঠি লেখেন যে প্রত্যেক এটাই জাদুকরদের ব্যাপারে ইসলামিক আইন জাদুকরদেরকে পেলে হত্যা করতে হবে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই এটাই হচ্ছে তাদের জন্য হদ বা আল্লাহর নির্ধারিত বিধান বা শাস্তি আল্লাহ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 কিন্তু একটা সময় উই পোকা এসে তার যে লাঠি সেটা খাওয়া শুরু করে এরপর ছেলেটা ভেঙে যায় তিনি মাটিতে পড়ে যান তখন সচান বুঝতে পারে গেছেন। এবং এরপর এরাক কিন্তু তারা আদেশ অনুযায়ী এক নাগারে খেটে যাচ্ছিল তো ইহুদিরা বলে যে সুলাইমুল আলাইস্লাম সচানার দ্বারা প্রভাবিত হয়েছিলেন সচেনা তাকে নিয়ন্ত্রণ করত। কিন্তু আল্লাহ তালা ইহুদিদের এই বক্তব্যের বিপরীতে সাক্ষ্য দিচ্ছেন তিনি বলছেন जखी सुलटालम्पर्माल तादेर, लाठी खेल फेलारंत्र बुझते ही सुल्लम मारा गिनरा परिष्कार बुझे परलो समन मारा गुदी तरा अदृश्य विषय ज्ञान राख তাহলে তাদেরকে এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না অর্থাৎ এই আয়ালা কেন বলছেন কি বুঝতে পারি জিনিস নিয়ন্ত্রণ করতেন আর ইহুদিরা বলে জিন সুলেমান আলাইস্লামকে নিয়ন্ত্রণ করতো রবি এই আয়াতটি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলছেন যে জিনরা সুলেমান আলহিউসালামের জন্য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 জিনরা জানতে পারে তো এই ছিল মোটামুটি হবে সুলাইমানের কাহিনী তার মৃত্যুর পর জিন এবং যখন তারা দীর্ঘদিন পর জানতে পারে যে তিনি মারা গেছেন তখন তারা যে যার যায় কারণ জিন এবং নিয়ন্ত্রণ আর ছিল না। এই ক্ষমতা শুধুমাত্র সুলাইমান আল্লাহ ইসলামের একটা অনন্য বৈশিষ্ট্য যে আল্লাহ তালা তাকে দিয়েছিলেন তো পরবর্তী পর্ব ইনশাআ আল্লাহ আমরা আলোচনা করব আলহ ইমরান অর্থাৎ ইমরান আলহি ইসাল্লামের পরিবারকে নিয়ে रईनडस मीडिया प्रोजेक्ट सम्पर्क करब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट ऑर्ग अथवाब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू यूट्यूब डट कम स्लैश